जयंट डर जाके नाहक देख अर्धांगी ना तंगी प्रति रविवार रे सात पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी है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 আসসালামক রহমতলাত রসুলিলাম সুতল আদর্শ এবং সফল সমাজ গঠনের লক্ষ্যে আদর্শ পরিবার গঠন অপরিহার্য আদর্শ পরিবার গঠন করতে হলে পরিবারের যে আগামী দিনের সদস্য সন্তান সন্তানদেরকে সুন্দরভাবে গড়ে তোলা এর কোনো বিকল্প নেই এই জন্যে ইসলামে সন্তানের যে হকুক রয়েছে অধিকার রয়েছে পিতামাতা অভিভাবকদের উপর সেটাকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বিগত পর্বের আলোচনায় সন্তানদের অধিকার সম্পর্কে অনেকগুলো অধিকার নিয়ে আমরা আলোচনা করেছি যার মধ্যে অধিকারের মধ্যে একটি ছিল সন্তান হবে যেই বৈবাহিক সম্পর্ক এবং দাম্পত্যের মাধ্যমে সেই বৈবাহিক সম্পর্ক গড়ে তোলার আগেই সন্তানের কথা চিন্তা করতে হবে সন্তান জন্মগ্রহণ করার পর তার সুন্দর নাম রাখতে হবে সন্তান জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার জন্য আকিকা করতে হবে সন্তানকে তার আরেকটি অধিকার নাফাকা ভরণ পোষণ দিতে হবে তবে সেটা হল সন্তানের যদি নিজস্ব কোনো সম্পদ না থাকে কেউ যদি তাকে গিফট করে কোনোভাবে যদি সে মিরাজ পায় তাহলে সেই সন্তান সম্পদের মালিক হতে পারে এবং পিতা যদি তার ব্যক্তিগত ভরণ পর সন্তানের ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য থাকে এই দুটি শর্তে সন্তান পিতার কাছে ভরণ পোষণের অধিকার সংরক্ষণ করে সন্তানের আরেকটি অধিকার ছিল সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে হবে তাকে তরবিয়ত করতে হবে এবং তার তর্বিয়তের জন্যে তাকে আল্লাহর বিধান শরীয়তের হুকুম সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে এবং তাকে সুন্দরভাবে মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য তাকে তরবিয়ত করতে হবে সন্তানের আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই অধিকারটি হলো আত্মিল বাইনাল আউলাদ সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা এটি হলো সন্তানদের আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার ইচ্ছা করলেই আমি আল্লাহর বিধান লঙ্ঘন করে কোন সন্তানকে অন্য সন্তানের উপর প্রাধান্য দিতে পারি না এটা সন্তানের অধিকার লঙ্ঘিত হয় সন্তানদের মধ্যে সমতা রক্ষা করতে হবে সন্তানদের মধ্যে এক ধরনের আচরণ একরকম আচরণ সকল সন্তানের সঙ্গে করতে হবে এটি হলো সন্তানের মধ্যে কোনো বৈষম্য না করার এই অধিকার এটিও সন্তান তার পিতামাতার কাছ থেকে প্রাপ্য হাদিসে পাকের মধ্যে নবী আকরম সাল্লাহ আলি আসসাল্লামের সাথ করেছেন আইন্দাল্লাহ আলাহ মান নুর আইয়ামিন রহমান কেমতের দিন আল্লাহাক রব্বুল্লাহ আলমিনের ডান দিকে নূরের মেম্বার থাকবে সে মেম্বারের উপর তাদেরকে তোলন করা হবে যারা ন্যায়পরায়ণতা অবলম্বন করবে ওকিল আল্লাহ ডান্দিকের কথা বলা হয়েছে এর অর্থ এই নয় যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ডানের বিপরীত ডান দিক রয়েছে বরং আল্লাহর সবদিকই হল ডান দিক আল্লা জিনা ইয়াদুনি হুকমিহিম ওয়াহিম মামা ভুল্লু এই যে সমতা এই যে সাম্য এই সাম্য বলতে সব ক্ষেত্রেই এই সাম্য তাদের বিচারের ক্ষেত্রে সমতা রক্ষা করবে এই সমতা তারা তাদের পরিবারের মধ্যে রক্ষা করবে এবং যে দায়িত্ব তাদের উপর অর্পিত হবে সকল ক্ষেত্রেই যারা সমতা রক্ষা করবে তাদের জন্যে এই নূরের মেম্বারে উত্তোলিত হওয়ার পুরস্কার এবং এই সম্মানের এবং এই মর্যাদার অধিকারী হওয়ার ঘোষণা নবী আকরম সাল আলি আসাল্লাম দান করেছেন এটি সেহী মুসলিম শরীফের হাদিস এটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা নবী আকরম সাল আলী আসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন আরেকটি হাদিস আনী নোয়ানী বসীর রাজিউল্লাহ তাল নোয়ানী বশীর বলছেন তাসাদা আলহিয়া আবি আবিহি যে আমার বাবা আমাকে কিছু সম্পদ ঠিক আমাকে দান করলেন ফকালাত তখন আমার মা আমার বাবাকে বললেন্লাহি সাল আলিহি তুমি আমার গর্ভের তোমার এই সন্তানকে তুমি যে সম্পদ দিলে আমি এতেই শুধু সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত না তুমি এই দানের উপর সয়ং নবী করিম সাল্লাহ আলহিহি আসাল্লামকে সাক্ষীরূপে গ্রহণ না করবে ফান্ত নবী সাল্লা আলিহি আসাল্লাম লিউশ হিদাহ আল্লাহ সদাকাতি আমার বাবা বসির রাজি আল্লাহ তাহ আল্লাহ নবীর কাছে গেলেন যে আমাকে যে দান তিনি করেছেন সে দানের উপর নবীজিকে তিনি রূপে গ্রহণ করবেন ফকর আলহ রসুল্লাহ আলি আমার বাবা আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরেই সাল আলহিম আমার বাবাকে জিজ্ঞাসা করলেন আফা আল তুমি তোমার এই সন্তান তোমার এই স্ত্রীর ঘরের যে সন্তান এই সন্তান রমানকে তুমি যেই পরিমাণ সম্পদ দিয়েছ তোমার অন্য সকল সন্তানকে কি তুমি এই পরিমাণ সম্পদ দান করেছ পার আমার বাবা বললেন যে না রাসুল্লাহ তা তো করিনি তখন নবী আকরম সাল্লা আলি ওয়াসাল্লামের সাদ করলেন ইত্তাকুল্লাহ ও আদিল ওফি আউলাম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে তোমরা সমতা রক্ষা করো ফরাজা আবি ফরাদ্দা তিলকা আমার বাবা আল্লাহ নবীর দরবার থেকে ফিরে এসে আমাকে যে অতিরিক্ত সম্পদ দান করেছিলেন তার সেই দান তিনি বাতিল করে দিলেন বুখারি এবং মুসলিমের বর্ণিত এই হাদিসের আরেকটি বর্ণনায় পাওয়া যায় ও আলা বললেন কোনো অন্যায়ের উপর কোন সাক্ষী হতে পারি না এক সন্তানকে বঞ্চিত করে তুমি আরেক সন্তানকে কিছু দিবে অতিরিক্ত তুমি সন্তানকে কিছু দান করবে এটা অন্যায় এটি বৈষম্য এটি অবিচার এই অবিচার ইসলাম সমর্থন করে না আমি নবী এই অবিচারকে প্রশ্রয় দিতে পারি না সুতরাং আমি যদি এটা সাক্ষী হই তাহলে অন্যায় এবং অবিচার বৈষম্যকে এখানে প্রশ্রয় দেওয়া হবে প্রশ্নেই আসে না প্রিয় দর্শক মণ্ডলী এখানে লক্ষ্য করুন যে নিজের সন্তানকে নিজের সম্পদ দেওয়া এই ক্ষেত্রেও সমতা রক্ষা করা শুধু সম্পদ বন্টন নয় বরং সন্তানদেরকে আদর সোহাগ করা সন্তানদের পিছনে ব্যয় করা সন্তানদেরকে লালন পালন করা সর্বক্ষেত্রেই সন্তানদের মধ্যে ভারসাম্য এবং সমতা রক্ষা করতে হবে এটা সন্তানদের গুরুত্বপূর্ণ একটি অধিকার এই অধিকার যদি রক্ষা না করা হয় তাহলে সন্তানদের মধ্যে তাদের বাবার প্রতি মায়ের প্রতি সন্তানের অন্তরে যেই সন্তান বঞ্চিত হবে বৈষম্যের শিকার হবে স্বাভাবিকভাবেই পিতামাতার প্রতি তার কোমল মতি সেই মনে তার অন্তরে পিতামাতার প্রতি অশ্রদ্ধা জাগ্রত হবে এ থেকে ভাইয়ের প্রতি ভাই ভাইয়ের প্রতি বোন বোনের প্রতি ভাই তাদের অন্তরে হিংসাবিদে জন্ম নিতে পারে এ থেকে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হবে এবং সেই পরিবারের শান্তি আগুনে পড়ে ছাড়খার হয়ে যাবে এই সমতা রক্ষা করা এটি একটি খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ একটি নবীর আদর্শ ইসলামের বিধান সমতা করতে হবে ইসলামের একটি বিধান এখানে সমতা রক্ষা করার ব্যাপারটি এটি ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার সমতা রক্ষা করার কি অর্থ সমতা রক্ষা করার ব্যাপারে সালাফ থেকে দুই ধরনের বক্তব্য এখানে বর্ণিত রয়েছে সমতা রক্ষা করার এক অর্থ তো এই হতে পারে যে পিতা যাই দিবে তার দানের মধ্যে সে সমতা রক্ষা করবে কাজেই কোনো সন্তান যদি অন্য কোনোভাবে অধিক সম্পদের মালিকও থাকে আর কোন সন্তান যদি কোনো কারণে কোন সম্পদের মালিক না থাকার কারণে অন্য সন্তান থেকে সে দরিদ্র থাকে পিতা তার দরিদ্র সন্তান এবং তার স্বচ্ছল সন্তান এই উভয় প্রকারের সন্তানদের মধ্যে কোনো সম্পদ দান করার ক্ষেত্রে কোনো সম্পদ গিফট করার ক্ষেত্রে সে সমতা রক্ষা করতে বাধ্য ইমাম আহমদ ইবনী হাম্মুর রহমতুল্লাহ আলাই সমতার এই ব্যাখ্যাই ধরেছেন যে পিতা যাই দিবে স্বচ্ছল অসচ্ছল কোন সন্তানের মধ্যে সে পার্থক্য করতে পারবে না সে যা দেবে সকলের মধ্যে সমতার সাথে বণ্টন করবে সমতা রক্ষা করার আরেকটি ব্যাখ্যা যেটি মা বাবু ইউসুফ রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত সেটি হলো এই যে না সন্তানের মধ্যে বৈষম্য করার যে নিষেধাজ্ঞা সেটা ওই ক্ষেত্রে প্রযোজ্য যখন এক সন্তানকে বঞ্চিত করার লক্ষ্যে অপর সন্তানকে বেশি দেয়া হয় তো সেই ধরনের বৈষম্য নিষেধ অর্থাৎ ইমাহ রহমতুল্লাহ আলীহের ব্যাখ্যা অনুযায়ী এখানে সন্তানের এই সম্পদ দেওয়ার ক্ষেত্রে এখানে পিতা কিছুটা সন্তানের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রাখতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আলোচনার এ পর্যায়ে বিরতির সময় ঘনিয়ে এসেছে আমরা এখন ছোট্ট একটি বিরতি নেব বিরতির পরে এসে আমরা আমাদের অসমাপ্ত আলোচনা সম্পন্ন করবো আশা করি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ لبيك اللهم لبيك لا شريك لك لا شريك لك لا شريك لك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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা সন্তানদের অধিকার নিয়ে আলোচনা করার এক পর্যায়ে বলছিলাম যে সন্তানের একটি গুরুত্বপূর্ণ অধিকার হলো তাদিল বাইনার আউলাদ অর্থাৎ সন্তানদের মধ্যে সমতা রক্ষা করতে হবে এই সমতা রক্ষার একাধিক হাদিস আমরা এক্ষেত্রে উল্লেখ করেছি সেই হাদিসের আলোকে এটা বোঝা যায় যে সন্তানদের মধ্যে সমতা রক্ষা করতে হবে তবে সমতা রক্ষা করার সালাফ থেকে দুটি ব্যাখ্যা রয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বার ব্যাখ্যা হলো এই যে পিতা যাই দেবে সচ্ছল অসচ্ছল সকল সন্তানদের মধ্যে সমহারে বণ্টন করতে হবে কোনো বৈষম্য সে করতে পারবে না এটাই শরীয়তের নির্দেশনা এবং নবীজের হাদিসের এটাই হলো উদ্দেশ্য অন্যদিকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী সহ সালাফের আরেক দল ইমাম তাদের বক্তব্য হলো যে সমতা রক্ষা করা অর্থ হলো এই যদি একজনকে বঞ্চিত করার লক্ষ্যে আরেকজনকে বেশি দিতে চায় তাহলে সেটা হবে বৈষম্য কিন্তু যদি এমনিতেই কোনো কারণে এক সন্তান কোনোভাবে অধিক সম্পদের মালিক হয় স্বচ্ছল হয় আরেক সন্তান যদি অসচ্ছল হয় তাহলে অসচ্ছল সন্তানের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য করে পিতা যদি তাকে অথবা মা যদি তাকে অতিরিক্ত কোনো সম্পদ দেন যেই সম্পদ দেওয়ার মাধ্যমে অসচ্ছল সন্তানকে একটু সহযোগিতা করা হবে তাহলে এটি বৈষম্যের মধ্যে পড়বে না কাজেই এইভাবে যেভাবেই হোক অর্থাৎ কি মামু ইউসুফ রহমতুল্লাহ আলের ব্যাখ্যা হলো যে বৈষম্য তখন হবে যখন আরেকজনকে বঞ্চিত করার উদ্দেশ্য থাকবে আর যদি কাউকে বঞ্চিত করার উদ্দেশ্য না থাকে বরং অস্বচ্ছ সন্তানকে একটু সহযোগিতা করার যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এটি তাদের বিপরীত হবে না এটি সন্তানদের মধ্যে সমতা রক্ষা যে শরীয়তের বিধান সেই বিধান লঙ্ঘন হবে বলে সাব্যস্ত হবে না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে কাইফেদ উত্তা আদি ইন সন্তানদের মধ্যে এই সমতাটি রক্ষা করবে কিভাবে। সমতা রক্ষা করা ব্যাখ্যাটা কি সন্তানদের মধ্যে দুই রকম সন্তান রয়েছে ছেলে সন্তান মেয়ে সন্তান দুই রকম সন্তান থাকতে পারে এখন সমতা রক্ষা করবে কিভাবে। সমতা রক্ষা করার জন্য এখানে দুটি ব্যাখ্যা রয়েছে এক্ষেত্রেও কারণ ছেলে আর মেয়ে দুই রকম সন্তান ছেলে আর মেয়ের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন মিরাজ উত্তরাধিকারের সম্পদ বন্টন করেছেন তখন মেয়ে সন্তান ছেলে সন্তানের চেয়ে অর্ধেক পেয়েছে আর ছেলে সন্তানের জন্যে মেয়ে সন্তানের তুলনায় দ্বিগুণ সম্পদ উত্তরাধিকারের ক্ষেত্রে ইসলাম এবং আল্লাহর কোরআন নির্ধারণ করে দিয়েছে তো একটি ব্যাখ্যা হলো সমতা রক্ষা করার পিতামাতা যদি সন্তানকে তাদের জীবদ্দশায় কোনো সম্পদ দিতে চায় তাহলে সমতা রক্ষা করবের অর্থ হলো এই উত্তরাধিকারের নীতি অনুসরণ করে সেভাবেই সম্পদ বণ্টন করবে দান করবে গিফট করবে অর্থাৎ ছেলেকে যতটুকু দিবে মেয়েকে তার অর্ধেক দিবে আর মেয়েকে যতটুকু দিবে এ সকল ছেলেদেরকে তার দ্বিগুণ করে দিতে হবে তাহলে এটাই হবে ছেলে এবং মেয়ের মধ্যে সমতা রক্ষা করা আর অপর ব্যাখ্যা হলো যে না উত্তরাধিকারের সম্পদের মধ্যে আল্লাহ রব্বুল আরামিন ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করেছেন ছেলেদেরকে ডবল দ্বিগুণ আর মেয়েদেরকে অর্ধেক দেয়া হয়েছে এটা হলো পিতামাতার মাতার মৃত্যুর পরে তাদের উত্তরাধিকারের সম্পদের ক্ষেত্রে বন্টন নীতি কিন্তু যদি পিতামাতা মাতা সন্তানদেরকে কিছু দিতে চায় কিছু গিফট করতে চায় কোনো প্রয়োজন পূরণ করতে চায় কোনো কিছু তাদেরকে হাতিয়া হাতইয়া তাদেরকে উপহার উপ ঢৌকন দিতে চায় তাহলে ক্ষেত্রে ছেলে আর মেয়ের মধ্যে উত্তরাধিকারের নীতি অনুসরণ করা যাবে না বরং জীবোদ্দার বিধান মৃত্যু পরবর্তী উত্তরাধিকারের বিধান থেকে সম্পূর্ণ সেপারেট এবং ভিন্ন অর্থাৎ সেখানে ছেলে এবং মেয়ের মধ্যে সমান হারেই বন্টন করতে হবে শাইফুল ইসলাম ইবনাই মিয়া রহমতুল্লাহ আলী লিখেছেন রাজুল আই ইয়াজিব আলা রাজনা আতিয়া আই ইয়াজুজুলা বাজনা আলা অর্থাৎ জীবদ্দশায় পিতামাতা সন্তানদেরকে সম্পদ দিতে হলে তাদের মধ্যে সমতা রক্ষা করা এটা ওজিব এবং কোনো অবস্থাতেই তাদের মধ্যে বৈষম্য করার অনুমতি নেই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে সন্তানদের মধ্যে জীবোদ্দশায় সম্পদ দান করতে হলে সমতা রক্ষা করতে হবে এবং সমতা রক্ষা করার অগ্রগণ্য ব্যাখ্যা এটি যে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে সমান হারেই বণ্টন করতে হবে উত্তরাধিকারের যে নীতিমালা যেখানে ছেলেদের দ্বিগুণ এবং মেয়েদের অর্ধেক প্রাপ্তির যে বিধান সেটা হল পিতা মৃত্যুর পরে তাদের ইন্তেকালের পরে যে সম্পদ বণ্টিতে হবে সেটার জন্য ওই বিধান কিন্তু তাদের জীবদ্দশায় কোনো সম্পদ দান করা হলে ছেলে এবং মেয়ে সকলকে সমান হারে বণ্টন করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ আর একটি পয়েন্ট হলো এই যেই সমতার কথা বলা হচ্ছে এখানে যেই তাদিলের কথা ইসলাম এবং আল্লাহ নবীর হাদিসের মধ্যে ঘোষিত হয়েছে সেই আদিল এবং সেই সমতা হলো হাতিয়ার ক্ষেত্রে অর্থাৎ কোনো যদি গিফট করা হয় কিন্তু একটি হলো আতিয়া বা দান গিফট উপ ঢৌ কোন উপহার আরেকটি হল নাফাকা নাফাকা হলো তার ভরণ পোষণ মধ্যে সমতা রক্ষার এই বিধান নয় বরং ভরণ হবে যার যার প্রয়োজনের আলোকে এটা স্বাভাবিক একটি কথা যে সন্তান ছোট্ট সেই সন্তানের এক ধরনের ভরণ প্রয়োজনীয়তা যে সন্তান একটু বড়ো তার তুলনায় তার জন্য ভরণ ব্যবস্থা ভিন্ন রকম যে সন্তান একটু স্বাস্থ্যবান একটু দীর্ঘকায় তার পোশাক পরিচ্ছদে খরচ বেশি হবে যে সন্তান ছোট তার পোশাক পরিচ্ছদে তার চেয়ে কম ব্যয় হবে এটা স্বাভাবিক যে সন্তান পড়ালেখা করছে সেই সন্তানের পড়ালেখার পেছনে ব্যয় ভিন্ন রকম যে সন্তান পড়ালেখা করছে না সেই সন্তানের পড়ালেখার পেছনে ব্যয় নেই কাজে তার ব্যয় ভিন্ন রকম কোনো সন্তান যদি অসুস্থ হয়ে যায় তার চিকিৎসার জন্য ভিন্ন ব্যয় যে সন্তান অসুস্থ হয়নি তার চিকিৎসার ব্যয় নেই কাজে নাফাকা নাফাকা অর্থাৎ ভরণ পোষণ ভরণ পোষণ মানে হল মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো হলো নাফাকার মধ্য এগুলো গিফট হাদিয়া আতিয়া অথবা উপহার নয় এগুলো হলো নাফাকা তো এই যে নাফাকা অর্থাৎ জীবন ধারণের একান্ত প্রয়োজনীয় উপকরণ জীবনের মৌলিক প্রয়োজন এগুলো সরবরাহ করা হবে এগুলো প্রদান করতে হবে যার যার প্রয়োজন অনুযায়ী যেই সন্তান অসুস্থ তাকে চিকিৎসা দিতে হবে যেই সন্তান শিক্ষার উপযুক্ত তাকে শিক্ষা দিতে হবে যেই সন্তানের থাকার ব্যবস্থা নেই তাকে থাকার ব্যবস্থা দিতে হবে এইভাবে এই যে মৌলিক প্রয়োজনটা পূরণ এটা হল প্রত্যেক সন্তানের প্রয়োজনের আলোকে নির্ধারিত হবে ক্ষেত্রে সমতার প্রশ্ন নেই এবং ক্ষেত্রে সমতার প্রশ্ন এটি একটি অবন্তর প্রশ্ন এবং এটি একটি অযৌক্তিক এবং ফিতরাত বিরোধী একটি প্রশ্ন হবে সন্তানদের নাফাকা হল প্রয়োজনীয়তার সাথে নির্ভরশীল যার যার চাহিদা এবং যার যার প্রয়োজন অনুযায়ী নাফাকা সরবরাহ করা হবে পিতা তার সাধ্যের আলোকে করবেন এবং এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের মধ্যে পার্থক্য হতে পারে মেয়ে সন্তানের শিক্ষার জন্য বেশি খরচ হতে পারে কারণ তার সিকিউরিটির ব্যাপার রয়েছে তার শিক্ষা দীক্ষার জন্য উন্নত ব্যবস্থা করা লাগতে পারে তার শিক্ষা দীক্ষা যাতায়াতের জন্য বেশি খরচ হতে পারে ক্ষেত্রে মেয়ের পিছনে বেশি ব্যয় হতে পারে ছেলের শিক্ষা দীক্ষার জন্যে তার সিকিউরিটির নিরাপত্তার ব্যবস্থা কম করলেও চলবে কাজে তার যাতায়াত খরচ কম হতে পারে এই ক্ষেত্রে নাফাকার মধ্যে তাদিল তথা সমতা রক্ষা করার বিধান কার্যকর নয় বলবৎ থাকবে না বরং নাফাকা হবে যার যার প্রয়োজনীয়তার আলোকে আর সমতা রক্ষা করার যে বাধ্যবাধকতা সেটা প্রযোজ্য হবে আতিয়া অর্থাৎ গিফট বা উপডহকন দান হিসাবে যদি অতিরিক্ত এক্সট্রা কোনো কিছু কোনো সন্তানকে যদি দিতে চায় তাহলে এটা পারমিসেবল নয় এটার অনুমতি নেই শরীয়তের মধ্যে এটা করতে পারবে না পিতা তখন এক সন্তানকে যা দিবে সকল সন্তানকেই অতিরিক্ত হিসেবে সেই উপডকন এবং সেই হাদিয়ার ব্যবস্থা যদি না করে তাহলে সেক্ষেত্রে সন্তানদের মধ্যে বৈষম্য হবে আর এই বৈষম্য সন্তানদের তাদের মানসিকতার মধ্যে পিতামাতার প্রতি এক ধরনের নেগেটিভ মানসিকতা তৈরি হবে সন্তানদের মধ্যে পরস্পর তাদের মধ্যে হিংসা এবং বিদ্বেষ জন্ম নিতে পারে আর এই যে বৈষম্য এই বৈষম্যের ভিতর থেকে একটি পরিবার ধ্বংসের দিকে ধাবিত হবে শান্তির পরিবারের মধ্যে আগুন লাগবে এটাই স্বাভাবিক সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তাহলে এভাবে সন্তানদের যে সকল অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো ফুলফিল করার মাধ্যমে সেই অধিকারগুলো তাদেরকে প্রদান করার মাধ্যমে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য পিতা তাদের দায়িত্ব এবং ভূমিকা পালন করবে সন্তানদের যে সকল অধিকারগুলো আমরা এই দুই পর্বে আলোচনা করলাম তার সার সংক্ষেপ হল এই সন্তানকে জন্মগ্রহণ করার আগেই সন্তানের জন্য আমার সন্তান কেমন পিতার ঘরে কেমন মাতার ঘরে জন্মগ্রহণ করবে সেটা আমি আগেই ডিসিশন নিব আমি যদি বাবা হই তাহলে আমার সন্তানের জন্য কেমন মা হতে হবে আমি সেই ঘরে বিবাহ করব। যদি মেয়ে পক্ষ হই আমার সন্তানের বাবা কেমন হবে তেমন জায়গায় সন্তানের কথা চিন্তা করি আমি আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করব সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের জন্য সুন্দর নাম রাখব সন্তানের জন্য সপ্তম দিনে আকিকা করার মাধ্যমে সন্তানকে বিপদ থেকে হেফাজতের জন্য আল্লাহর হাতে সুপর্দ করব। এবং সন্তানের জন্য তার যে নাফাকা তার যে মৌলিক চাহিদাগুলো পূরণ করার ব্যবস্থা করতে হবে এবং সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলবার জন্য তার বিয়ে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং সর্বশেষ সন্তানদের মধ্যে সুন্দরভাবে তাঁদিল তথা তাদের মধ্যে সমতা রক্ষা করতে হবে ছেলে মেয়ে সকল সন্তানদের মধ্যেই সমতা রক্ষা করে জীবদ্দশায় তাদেরকে কোনো কিছু প্রদান করলে সেক্ষেত্রে তাদের মধ্যেই সমতা রক্ষা করতে হবে এভাবেই একটি সুন্দর পরিবার গড়ে উঠতে পারে আগামী দিনের ভবিষ্যৎ সন্তানরা তারা দায়িত্বশীল হিসেবে, তারা সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠবে সুন্দর পরিবার গঠিত হবে সুন্দর সমাজ হবে শান্তির সমাজ কায়েম হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের সকল প্রচেষ্টা আল্লাহ আক রব্বুল আলমিন কবুল করুন আখরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ আলামিন, আলমিন আসসালামু আলাইকুম ওর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 পৃথিবীর বড় বড় থেকে সাথে থাকুন আপনার জাকাত দানির অর্থ পাঠাতে পারেন আই আর নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট